চলবে চলবে জ্বলবে চলবে এস্তি মাল্লার পথে হয়ে যায় কুরবান ঝাড়ো ভয় চল ময়দান গাউজি গান এসো মস্তি পথে হয়ে যায় কুরবান পান করে হাতে তো লুয়ার দুলবে বিচেদুনিয়ার বায়া মমতা এই আশা নিয়ে ভুলবে পৃথিবীর প্রতিদ্বারে দাঁড়ে কালিমা পতাকা দুলবে পৃথিবীর প্রতিদ্বারে দাঁড়ে কালিমা পতাকা দুলবে আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়ে আগুন চলবে চলবে আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়ে আগুন চলবে চলবে তিন স্তামের এই আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়াগুন চলবে চলবে চলবে চলবে চলবে চলবে চলবে চলবে পাপাচার থেকে ফেরাও দৃষ্টি করণি যে শুদ্ধ সময়ের আগে হৌ হুশি হবে আবারও যুদ্ধ পাপাচার থেকে ফেরাও দৃষ্টি করণি যে শুদ্ধ সময়ের আগে হৌ হুশি হবে আবারও যুদ্ধ এ জাতির মাঝে হবে আবারও স্বার্থের টানে সন্ধি মমিনেরা সব হয়ে যেতে পারে তাগুদের হাতে বন্ধি এ জাতির মাঝে হবে আবারও স্বার্থের টানে সন্ধি তিনি স্তামের ই আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়াগুন চলবে চলবে তিনি স্তামের ই আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়াগুণ চলবে চলবে এই আন্দোলন চলবে চলবে এসব মুসলিম আল্লাহর পথে হয়ে যায় কুরবান ছাড়ো ভাইবিদ চলময় তানে কাউজিহাদের গান এসো মুসলিম আল্লাহর পথে হয়ে যায় কুরবান ছাড়ো ভাইবিদ তানে কাউজিহাদের গান তাও হিদি সুদা পান করে হাতে তলুবার তুলবে তাও আর কালিমা পতাকা দুলবে পৃথিবীর প্রতিদ্বারে দারে। কালিমা পতাকা দুলবে এই আন্দোলন চলবে চলবে তাও হিদি আগুন চলবে চলবে এই আন্দোলন চলবে চলবে ঘুমিও নার ভাঙু কাের ঘাটি বমিনের খুনে ভিজবে কানো পবিত্র হেই মাটি দীরবে মমিন ঘুমিও নার ভাঙো কাফিরের ঘাটি এতে প্রাণ থাকতে কবু মানবে পরাজয় দিন ইসলামের উচ্চ বিজয় হবে নিশ্চয় বিজয়ের দ্বার খুলবে দিন ইসলামের এই আন্দোলন চলতে চলবে ইমানের তাও দিয়ে আগুন চলবে চলবে দিন ইসলামের এই আন্দোলন চলবে চলবে পথে হয়ে যাই কুরবান ছাড়ো ভাই বিটি চল ময়দান গাউজিহাদের গানি বাল্লার পথে হয়ে যাই কুরবান ছাড়ো ভাই বিটি চল ময়দান গাউজিহাদের গান ইশু তাও হি দিশুদ ভান করে হতে কালিমা পতাকা ধুলবে দ্বারে কালিমা পতাকা ধুলবে আন্দোলন চলবে চলবে ইমানের তাও চলবে চলবে দিনিস্তামের এই আন্দোলন চলবে চলবে ইমানের ইমানের তাহি দিয়াগুন চলবে চলবে তিনিস্তামের আন্দোলন চলবে চলবে ইমানের তাও দিয়ে আগুন চলবে চলবে চলবে জলবে জলবে জনবে জলবে জলবে জলবে